আনাস ইবনু মালিক রাজিয়া তাল্লুতে বর্ণিত যে নবী সাল্লাহ সালাম উবাই ইবনুকাবাহুকে বললেন আল্লাহ সুরা লামা কাফারু মিন আহল কিতাবি তোমাকে পরে শোনানোর জন্য আমাকে আদেশ করেছেন উবাই ইবনু কাব রদি আলাহু তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন আল্লাহ কি আমার নাম করেছেন নবী সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তখন তিনি কেঁদে ফেললেন